উচ্চারণের বিষয় নাম মুখে জিকির করবে এটা তো কি শব্দ মানে একক আল্লাহ কে সবকিছু কি করবে সবকিছু এক আল্লাহকে সাবস্থা করবে এক আল্লাহর জন্য সবকিছু না নাহর ইয়াকে নিয়ে যাচ্ছে কি হ্যাঁ এক আল্লা ঐকান্তিক ভাবে কিসের কিছু ব্যাখ্যা করলে ব্যাখ্যা নেই শেষ তাহলে তোর জন্য এখন তারা মূলে কি করতেছে আঘাত করতেছে পুরানের উপর মানুষদেরকে মানে সুন্দর থেকে রসে এবং একটা ব্যাকরণের অনেক আগে দেখেছি হালকা হালকা মনে আসতে বলেছি আরো সুন্দর হবে এটা সাজা একটা আল্লাহ তারা যে বিজক্ষমতা বুদ্ধি দিয়েছেন যোগ্যতাই আল্লাহ রব্দুল্লাহ আমি ইসলামের একটা রূপরেখা রসদমে প্রতিষ্ঠা করে দিচ্ছি রসলামের জীবনের মধ্যে পুরানিকিমের পুরো আমি ভুটানো অনেকটা সাহাবাহিক আরামের জীবনের মাধ্যমে এই আমলটা আর কি বিকশিত হয়েছে এই জিনিসটা যত ছড়াবে সেটাকে গ্রহণ করাটা তত কি হবে সহজ হবে গোটা অবস্থা অবস্থা নির্ধারণ করে গেছেন নির্ধারণটা শুধু যদি বক্তব্যের মাধ্যমে হতো তাহলেও একটা কথা ছিল শুধু বক্তব্যের মাধ্যমে না কারণ ওনারা নিজেদের কাজের মাধ্যমে কি করে গেছে বক্তব্য তো বটে আছেই কাজের মাধ্যমেও নির্ধারণ করে গেছে তাদের যে রাজধানী সেটা দখল করার জন্য কি অস্ত্র ছাড়া দুধ ছাড়া বলতে পারবি না কেউ বলেছে বলে অনেক জিনিসগুলো এইভাবে নির্ধারিত হয়ে গেছে কাঁচা অবস্থায় না কেমন পর্যন্ত থাকবে আর আল্লাপক সেইভাবেই কি করেছে সেইভাবে আল্লাহ করেছে শুধু সংক্ষিপ্তাগে দেখেন যে ইসলাম যেখানে যায় নাই সেখানেও জেহাদ টাকা খরচা যেখানে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করার যদি উদের পক্ষ থেকে ইসলামের উপর কোন হুমকি না থাকে তারপরও বৎসর একবার হইলো তাদেরকে ধাওয়া দেওয়া তাদের উপর আক্রমণ করা তাদের এলাকায় এলাকা মুসলিমের ইসলামের বিস্তৃতদের ভূখণ্ড তাদের দখলে না থাকে ইসলামের কোন বন্দী তাদের হাতে না থাকে এই অবস্থা সে অবস্থাটা আছে কি ছিল উন্মতে মোহাম্মদের উপর খরচ ছিল বৎসরে একবার হইলেও কি বললো তাদের উপর আক্রমণ সানানো হচ্ছে মুসলমানের পক্ষ থেকে পর্যায়ের অবস্থা থাকলে যেখানে ইসলামের বিধান প্রতিষ্ঠা ছিল সবগুলি জায়গা থেকে ইসলাম কি করে দেওয়া হয়েছে আছে কোথাও ইসলাম প্রতিষ্ঠা সেখানে প্রতিষ্ঠা করার জন্য কি খরচ আছে এখানে কোনো নাই কোন ইমাম কোন স্কলার কোন ধরনের এই ব্যাপারে কিছু জানে ইসলামের ভূখণ্ড নির্দেশ দিয়েছে আর জেহাদ ফর্জা আইন হলে এমন ভাবে আইন হয় নামাজ রোজা এইগুলোর হওয়ার অর্থ হলো নামাজ রোজা ছেড়ে দিবে বিষয়টা এমন নয় বরং যেখানে গিয়া দেখা যাবে যে প্রতিরোধের মধ্যে আর নামাজের জন্য দেখিয়েছে পুরোটাকে রক্ষা করা সম্ভব না হেঁটে অবস্থায় নামাজ পড়বে দরায় দরায় কি করবে নামাজ করবে এমন অবস্থা নামাজ পড়বে কিন্তু সুযোগ যদি শত্রুরে ধর ধাওয়া করতেছে সেই অবস্থায় নামাজের রক্ত ধাওয়া করা অবস্থা শত্রুকে ধাওয়া করতে অবস্থায় নামাজ কারণ ধাওয়া করতেছে আমি তাহলে এখন এখন ধাওয়ার মধ্যে একটু আমি কমও যেতে পারি বেশি দ্রুত এখানে আমার একটা কি আছে স্বাধীনতা নানা জন্য সামান্য একটু কি করলে একটু কোন কার্যক্রম গ্রহণ করলেও আমি ধরা পড়ে যাবো নামাজ কি করবে নামাজে নামাজ পড়িতে একটাই না ব্যবস্থা রাখি অন্য পরিবর্তন বলতেছি যে রোজা রাখিনি রোজা ছুটে গেছে আমি একশো টাকা নামাজ নামাজ ছুটে গেছে এক কোটি টাকা আমি দান করে নাম দশ টাকার দশ টাকা এক হাজার টাকা নামাজ করে দিব একটা আর এখন এই প্রতিরোধের এই আইন আমাদের বুঝতে হবে অনেকে হয়তো অজ্ঞতার কারণে বুঝতেছে না অনেকে দুগুনির কারণে বুঝতেছে না কেন বুঝতেছে সেটা আল্লাহ গেল জানেন দিলের ভাব আল্লাহ জানেন কিন্তু আমাদের যাদের বোঝে এসেছে আমাদের না অন্যদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে দাওয়াত দেওয়া কাজ বোঝানো কাজ এবং নিজেরা সম্পৃক্ত হওয়ার ব্যবস্থা করতে হবে সম্পৃক্ত হওয়া আলহামদুলিল্লাহ এখন আমরা এমন একটা পর্যায়ে আছি যেন ছিল একেবারে শূন্য থাকে না এই কখনো সেটা ভিন্ন কিন্তু এখন এটা সেই শূন্য মানে সেই অল্প অবস্থা থেকে ধীরে ধীরে একটা শক্তিশালী অবস্থায় আলামদুল্লা দূর এত দুর্বল অবস্থা এখন আর থাকে এখন খুদ আমেরিকা পর্যন্ত যাদের সন্ত্রাসী বলতো তাদের সামনে মাথা আল্লাহ দাঁড়ানোর পরে আল্লাহ কি গায়েবী ভাবে কেউ না দাঁড়াইলে করে আল্লাহ আল্লাহকে তোমরা সাহায্য করলে আল্লাহ সাহায্য করবে আর আল্লাপাকে সাহায্য করতে হইলে প্রতিরোধের ক্ষেত্রে সাহায্য করতে হবে যেন পরীক্ষা করতে পারি ভেঙেন না সারা পৃথিবী খেপে যাবে ছোট্ট একটা রাষ্ট্র সেটা মাত্র হয়েছে এখন এটা ভাঙলে সবারও সহযোগিতার মুখে পড়লে শেষ হয়ে যাবে কি করেন দিয়ে দেন দিয়ে দিলে আপনার রাষ্ট্র সে রাষ্ট্র এই রাষ্ট্র তার আপন হালতে ফিরে আসছে। সে অপরাধীরা তার অপরাধের মধ্যে অপরাধীরা অপরাধের শক্তির মধ্যে ঠিক রেখা করে যদি আবার আর আল্লাহর হুকুম লঙ্ঘন করে একজন কে কাপের হাতে অর্পণ করার অবকাশ নাই বিধান লঙ্ঘন করে পরে হয়তো আমি ইসলামের অনেক বিধান আমার সুযোগ হবে সম্ভাবনা আছে সম্ভাব্য ইসলাম বিধানের জন্য ইসলাম পালনের জন্য নিশ্চিত ইসলামের হুকুমকে কুরবানি করে দেওয়ার অবকাশ আছে একটা হুকুমের আল্লাহ একটা হুকমের দাম কি পুরা পৃথিবী একটা রাষ্ট্রিস্তানের আমেরিকার আল্লাহর একটা হুকমের দাম সারা পৃথিবীর কিন্তু কি করেন নাই রাষ্ট্রের করেন না এইভাবে আসলে আল্লাহ সাহায্যটা আসছে উদ্রকাশ নতুন সারা পৃথিবীর মধ্যে বন্দরের মধ্যে আমরা শুনেছি কিন্তু এই মধ্যে আমরা দেখতেছি এই জন্য বলেছি কারণ রসুল সাল এর উন্নতের মধ্যে আল্লাহ প্রকাশ পাবেছেন এই সব সহ পিঠের উপর কমেছে আফগানিস্তান পুরো রাষ্ট্রের উপর কেমন রাষ্ট্র তো ওদের পক্ষেই রাষ্ট্রের পক্ষে পক্ষে রাষ্ট্রের বিদ্রুতী একটা গোষ্ঠীর বিরুদ্ধে একটা বিদ্রোহী একটা গোষ্ঠীর বিরুদ্ধে কি রাষ্ট্র এবং যাদের চোখ হাসে তারা দেখতে পারে বদরের পরিবেশ নিয়ে আসো আকাশ থেকে ফিরিসে কি করতে পারে আমেরিকা পিছনে রাশিয়ার বিরুদ্ধে আল্লাহ নাই মুখে তো বুঝাইতে হবে আল্লাহর সাহায্য আল্লাহ কি এখন কি বলি এখন কার সহায়তা জয়ী হয়েছে কোন আমেরিকা ছিল আমরিকাই তো আল্লাহ হয়ে গেছে আমি কি করবো বাজি লাগায় নেমে যাবো তখন দেখা যাবে আল্লাহর এরা এই ক্ষুদ্রিক আশ্রমগুলি ছিল তাদের ইমানই দৃঢ়তা আছে তাদের বিলাসিতা মুক্ত জীবনযাপন করার একটা অভ্যাস তাদের এক নিয়ন্ত্রণের সভিজত আছে এক অর্ডার এক মিশ্র বিষয়টা এমন পর্যায় নিয়ে গেছে না তারা এখন ওদের মোকাবেলায় এর এমন কি আছে এখন সমন্বিত একটা বিভিন্ন এলাকায় ছড়ায় যদিও একটা গাছ নষ্ট হয়ে গেছে এরপরে আর কোন গাছ নাই এর আগে একটা গাছ অবশ্য নষ্ট হয়ে গেছে এইটা এই বিজি ছিল আফগানিস্তানের থেকে নেওয়া বিজি ছিল সেখানে এই বিষয়টা কি আসলে ধীরে ওরা ধাপা দেওয়ার ওরা এটা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে আর ধীরে ধীরে আপনাদের দেখি হইতেছে বাড়তেছে এত লম্বা কথা মনার আসলে উদ্দেশ্য আল্লাহ হুকম তো কাজে নেমেছেন কাজে নামার পরে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতার ফলে একটা বোঝ এসেছে যে ছড়িয়ে দিয়েছেন আর পৃথিবীর সমস্ত ভূমি একই পর্যায়ে বিল্ডিং বানানোর জন্য কি করা হয় যে এখানে এই বিল্ডিংটা বানানোর কি নির্ধারণ আর কিছু জায়গা নির্ধারণ করেছেন রডি রাখবে যেখানে কাজকর্ম সেটা কিছু উপযুক্ত না বিল্ডিং বানানোর আমাদের এই ভূমিগুলি পৃথিবীর আটটা ছিল যে আটটা অঞ্চল বনার যে সেখানে যেহাদের বনভূমি প্রাপ্তি মানুষের মন মানসিকতা এবং আশপাশের বিভিন্ন রাষ্ট্রের সাথে সংযোগ এইগুলি রাখতে কি আছে সুব্যবস্থা সেই ক্যাটাগরিতে বাংলাদেশ সেটা শুধু ইদগালি রাখার লর্ড শিল্পী রাখার জায়গা এইগুলি তৈরির জায়গা কেন এই এই এইভাবে কল্পনা করতে আমি নিজের সবে এখানে কি মনে পেয়েছি জানা নাই আসলে আসলে সেখানে ওই সাথে সাথে উনি অভিজ্ঞতা গুলো লিখতে গেছেন পরে গিয়ে সাজা প্রকাশ করছেন যে ওই ইয়াতে অন্য লেখেন যে আসলে সেই বিষয়গুলি কি করেছে শুধু খাওয়া এবং অভিজ্ঞ অনেক অনুযায়ী ওনাদের অভিজ্ঞতা আলোতে এখন বর্তমানে উনিও একেবারে মিশরের দেখেন সারা পৃথিবী অনেক আন্দোলন হয়েছে মিশরের অনেক অগ্রসর ছিল তাই না তারা রাষ্ট্রে না গণ আন্দোলনের দ্বারা শুধু ঘোষের দ্বারা সম্ভব নয় আল্লাহটা রাখেন নাই সেইভাবে চেষ্টা করার পরও তাদের এক ধরনের জ্ঞান যে আবেদন অফল হয়ে গেছে এরপরে চূড়ান্ত সেটার সাথে গেছিলেন ওদের মধ্যে আবার কিছু কি আসছে জানি ওই সুবিধার দিকে দৌড় দেওয়া করা জেহাদের অবস্থা থেকে এই জন্য এখানে সঠিক মানুষের ক্ষেত্রে এই শাইখরা এই সমস্ত বড় বড় শাহরা ওনাদের অনেক অবদান আছে এটা আসলে একটা কাঁচা ধরনের এই দেশের ক্ষেত্রে আমাদেরকে দিয়েছেন এটা এমন না যে এটা আমরা এখন ওনাদের সাথে সম্পর্ক হীন থেকে উল্টা পাল্টা তাদের ব্যাপার নাম নিয়ে এখানে কিছু একটা আল্লাহ সংযুক্ত মানে অনেকটাই ওনাদের নক আছে আমাদের এই বিষয়গুলো হ্যাঁ একেবারে ঘুটি বিষয়গুলি তো আর কি করা হয় সবার অবগতি ঠিক থাকে না দেখেন অভিজ্ঞতা ছাড়া শুধু নির্ধারণ করলে এটাও কি হবে না সে মাঠে কারণ দেখা যেতেছে দুই বছর আগে যেভাবে যুদ্ধ করতেছে ওরা ওদের ওই অবস্থা নেই আমি ওদের ওই দুই বছর আগে ওখান অভিজ্ঞতা নিয়ে এসে এখন এই দশ বছর আগে অভিজ্ঞতা এখন আমাদের দেশে অগ্রসর একটা মানে ওনারা পুরাতন একটা পদ্ধতি এখানে কি করেছেন যেটা ওখানে ছিল সেটা এখানে প্রয়োগ করতেছিল দেশটা আসলে সেই দেশে সেটা আসলে ওনারা এখন যে উপযোগিতা হিসাবে এটাকে নির্ধারণ করেছেন সেই উপযোগী আমেরিকা কেটে দেওয়ার জন্য কেটে দিচ্ছে কি করছে কেটে দিচ্ছে আমি যদি তাকে সহায়তা করি তাহলে আমার এখানে যে ঢাল আছে আমি এখানে ডাল কাটবো সেইখানে গোড়া কাটবে আরেকজন ওই ওখানে ডাল কাটবে নিয়ম না আমি ডাল কাটা দিয়ে ওই গোড়া কাট নিয়ে যাবে ওটা করে যাবে কখন এমনি কাটতে হবে কাটতে ডাল কাটা এরপরে প্রস্ত কি উপকারী হবে তার কেটে নয়া ফেলবে গাছের আমেরিকা গেছে না গাছের গোড়াটা ছিল ওরা পৃথিবীর আমরিক না এটা শুধু হবে না অনেকেই এই খেয়ালের মধ্যে আছে এই স্বপ্নের মধ্যে আছে এটা আবার দাঁড়া যাবে এটা ইনশাল্লাহ হবে না ইসলামের যখন একটা উত্থান শুরু হয়ে গেছে আল্লাহ সেই কাতার মধ্যে আর সেখান থেকে রচনামী ভবিষ্যদাণী অনুযায়ী আসলে বাহিনীটা ফিলিস্তিন আজাদের বাহিনী এবং সিরিয়াতে সহায়তা বাহিনী এবং এই অঞ্চলটাকে বিজয়ীকার বাহিনী তোর থেকে আসবে ওখান থেকে আসবে কাজে লাগা দরকার কিস লাগা দরকার কাজে লাগা দরকার আগেও কিন্তু করেছিলাম আসলে প্রত্যেকটা কাজই তার সিস্টেম অনুযায়ী হওয়া যেই অভিজ্ঞতা দশ বছরে এখন সেই অভিজ্ঞতা আমি আরো দশ বছর অনেক বিচক্ষণ মেধা দিয়েছেন আমি একটা মোবাইল বানাবো বিভিন্ন জোড়া দিয়ে দিয়ে দিয়ে মোবাইল বানাবো মানে একটা ম্যাচ কিনে আনো আমি একটা মেচ থেকে এই ক্ষেত্রে আমাদের মাথা মাথায় মাঝে মধ্যে এসে যায় এটা আমাদেরও ছিল কিছু কিছু ক্ষেত্রে আমরাও এই ক্ষেত্রে কিছু তোর খাওয়া এই যে বিষয় আলোচনা করেছি বুদ্ধিমানে শিখে দেখে আর বেগে শিখে আমাদের কি করে ধাক্কা খেয়ে শিখেছি আল্লাপ আমাদেরকে আসলে আলহামদুলিল্লাহ কাজ আমাদের দেশে একেবারে রসদন যে বাহিনীটা পাঠিয়ে দিয়ে গেছিলেন কোরআনের অনুযায়ী যে কাজটা এখন খরচ সেই কাজটা আলহামদুল্লা যথ নিয়মেদের আমাদের দেশে কি এটা শাখা বিস্তৃত আছে এই শাখার সাথে ইনশাল্লাহ জড়া যাওয়া হইলে সেই রস উসানের সাথে মাহাবীর বাহিনীর ইনশাল্লাহ কী হয়ে যাওয়া হবে হবে এখন যতটুকু আমার নিজের এক লাগে সেটা বা এটা পরবর্তী যুগে হওয়া বা এটা কোনো এটা দিয়ে কোন আসে যায় না আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ মুক্তা সেখানেই থাকুকতা আল্লাহ মানে আল্লাহর ভয়ে সব ভয়কে ভুলে গেছে এই দলটা তারা আল্লাহর ভয় থাকলে আর অন্য কারো ভয় থাকবে অন্য আল্লাহরে ভয় করি আল্লা ভয় করে কি আল্লাহ শত্রুরি আল্লাহ থাকে আসলে আলহামদুল্লাহ কি আছে চালু আছে ইমাম ছাড়া কাজ কিনাই চালো ইমামের অধীনে আমিরের অধীনে কি আছে কাজ চালু আছে আমাদের নতুন করে পূজার আসলে আমার যদি নতুন কোনো ব্যবহার এটাকে আমি কাজে লাগাই সেটার মধ্যে না আমি নিজের থেকে একটা মোবাইল বানাই তারপরে সেটা এই ধরনের একটা দৃশ্য কাজ চলতেছে এবং ধীরে ধীরে একটা কাকারদেরকে পরাজিত করতেছে এবং এরপরে যদি আমার এখন পূজার কি আরো প্রয়োজন থাকে তাহলে যোগ্য লোকগুলো যদি এইভাবে আমি কি করতে থাকি বসায় দিতে থাকি বসায় দিতে থাকি তাহলে এটা যে চালু কাজ আছে সেটার মধ্যে যে সময়টা হচ্ছে না গুলো বেলা এই জন্য আসলে সঠিকভাবে আমাদের কোনো বিরোধিতা থাকবে না কোনো তাদের অসহযোগিতা থাকবে না যতটা সহায়তা করব। কিন্তু আসল বিষয় হলো যে জেহাদির ক্ষেত্রে যত ঐক্যবদ্ধতা থাকবে ততক্ষটা সেখান থেকে আমাদের নিজেদের পক্ষ থেকে আসে যারা করতেছে আরো কি একটু হলে আবার এটি তো কাজের জন্য নগদ ক্ষতিকর না এখন যদি কারো আস্থা না থাকে না থাকে তাহলে এটা কারণের উপর জল একে আর বুঝে জানা এটার উপর আমি আস্তে আস্তেছি নিয়ম আপনি এক মসজিদে গেলেন নামাজ হচ্ছে বাজারে গেলেন মসজিদে জামাত হচ্ছে আপনি জামাত করে চলে আসলেন ফুজ নেই ইমামসব কে ভালো কে ভালো এই নিয়ম এই মুসলমানদের জামাত নামাজ হচ্ছে আরে এখন তো বিষয়টা এমন করার জন্য পরিচিত সেই জামাতে সেটা আমরা মিলে কি করতেছি এখানে আবার সংসদ কি এরপরে যদি আমার সাহিত্যের বাইরে সমস্যা থেকে থাকে তাহলে সেই জিনিসটা আমার সাহিত্য স্বাভাবিক সাহিত্যের বাইরে এই ধরনের সমস্যার সৃষ্টি করেই অনেকে মুসলমান এই সেটা এমন হইতো না শীর্ষস্থানীয় রাজনীতি অন্যান্য শীর্ষ পর্যায়ে ওনাদের অক্ষম থেকে ওনাদের অধীনস্থরা যে হ্যাঁ আমাদের ঠিক আছে জানানো গেছে যেটা মূল ভাইয়া সেটা এটা তো একটা কাজের ভাইয়া সেই ভাইয়া তো আসলে সেই পর্যায়ে এখন সলিফার পিসে বিচ্ছিন্ন অধীনতা শিকার করা সে